গ্রাস করবে অথবা তারা যাবে তারপর যে ফেতনা হচ্ছে তুমি আমি করতে চাচ্ছি না আমাদের সদর তাদেরকে জিজ্ঞেস করেন আপনি কি করেন বলবেন আমি সিরিপ করি না আপনি কি শিখ করতে চান বলছেন না অসম্ভব কথা আমি করতে চাই না কিন্তু রসুলের সুন্নাকে বর্জন করছে রসুলের সুন্নাকে বর্জন করার পথ হচ্ছে সির্কের পথা বর্জন করার পথ হচ্ছে গুপ্ত ভাবে মানুষকে সিরকের ভিতরে নিয়ে চলে যাবে মুর্শ্রিক বানিয়ে ছেড়ে দিবে ওকে মূর্তি পুজক বানিয়ে ছেড়ে দিবে ও নিজে জানবেও না মানুষ বড় আলেম বড় বুজুর্গ হিসেবে জানবে যে টাকা নিবে সে তাকে রব হিসাবে মেনিবে আর যিনি কাজের উপরে থাকবেন তিনি রব হিসাবে থাকবেন তো তিনি বলছেন যে তোমরা কি জানো যে সিরিকটা কি হচ্ছে বর্জনের পথটা হচ্ছে সিরকের পথ আল্লাহ সুরাত তাহবাক আয়াত সুরাত একত্রিশ বত্রিশ তেত্রিশ নাম্বার আয়াত তিরিশ একত্রিশ বত্রিশ ৩৩ চৌত্রিশ এই চারটা আয়াত আপনার সবাই মুখস্থ করে নেবেন আমি সবচেয়ে সবাইকে শুনবো সুরাত চারটা আয়াত তিরিশ একত্রিশ বত্রিশ এই চারটা আয়াত প্রত্যেকের কাছে হচ্ছে আল্লাহর পুত্রা বলতো যে এই সালঈ সালাত হচ্ছে আল্লাহ পুত্র এতটুকুকে রেখেছিল যে পুত্র পুত্র এই উম্মাদ বলছে নূরেরই অংশ এই কুকুর এই সিরিক হচ্ছে ওই সিরিকে এই সিঁড়ে যে কুকুর হচ্ছে ওই কুপুরের চাইতেও ভয়াবহ ওরা পুত্র বলেছে অংশ বলেনি আর এরা সরাসরি বলছে আল্লাহর সত্তার অংশ আল্লাহ সত্যার অংশ মানিকগঞ্জের পীর সাহেবকে তার মহিলা বলে যে আমার পিরি হচ্ছে আল্লাহ আমার পিরি হচ্ছে আল্লাহ সে আমার পিড়ি রসুল আমার পিড়ি আল্লাহ আল্লাহ রসুল হয়ে মদিনায় এসেছিলেন আর রসলি আবার আমার পীর হয়ে মানিকগঞ্জে এসেছেন আল্লা বা একজন পীর আল্লাহ বাবা ওরা বলে বলে আমার বাবাই হচ্ছে আল্লাহ এটাই আল্লাহ উনি শক্তি দিচ্ছেন ইনারিল্লাহ জয় এই কুকুর এই শিরিক হচ্ছে ওই ইহুদি খ্রিস্টানদের ওই শীতকে চাইতেও ভয়াবহ ওটা চাইতেও বড় ওটা চাইতেও বড় ওরা নবীরকে এই অবস্থায় নিয়ে গিয়েছিল আর এই উম্মাদ ন বানিয়ে দিয়েছে আর নবীর পরে যারা আছে পীর বুজুর্গ তাদেরকে আল্লাহ সরাসরি বানিয়ে দিয়েছে নবীকে বলছে আল্লাহর অংশ আর পীরকে বলছে উনি স্বয়ং আল্লাহ ইন্নাদবাগীর সব বুরিদরা জানেন যে দেওয়ানবাগী পীর হচ্ছে আল্লাহ এমন একটা পর্যায়ে যায় যখন মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে এক সপ্তায় পরিণত হয়ে যায়না চেতনার চাইতেও এই ফিটনা ইহুদি খ্রিস্তানদের ফিটনার চাইতেও ওরা বলতো আল্লাহর পুত্র এরা নবীকে বললো আল্লাহ অংশ ওরা ওদের পীর মুড়িদেরকে কোনোদিন বলেননি যে এরা আল্লাহ সামিল অথচ এই উম্মতের উম্মত শ্রেষ্ঠ উম্মত যাদের ফজিলত বর্ণনা করা হয় যে এই উম্মতের একজন আপনার দরজার মনিন মনি ইসরায়েলের নবীদের চাইতে উত্তম অলা কাকরাইল হজরত কাকরাইল বক্তব্য এই হাদিস পেশ করেন যে আল্লাহর গজব ওদের মুখ থেকে কোরআন বেরোয় না ওদের মুখ থেকে হাদিস বেরোয় না ইবলিসের তৈরি করা হাদিস একটার পর একটা বেরোতেই থাকে ওদের মুখ থেকে ইডলিসকে ওরা ওদের রব বানিয়ে দিয়েছে আল্লাহর গজব তো ইসরা এবং খ্রিস্টানরা তারা তাদের নবীদেরকে আল্লাহ বলতো মোহাম্মদ অংশ বলল অংশ বলতে বলতে শেষ পর্যন্ত তারা তাদের পীর মুড়িব নেতা নেত্রীদেরকে বলেই ফেললো যে উনিই হচ্ছেন আল্লাহ এরপরে বলছে যে আল্লাহ বলতে দ্বিতীয় কোন সত্তা নাই আমার পীরের সত্তা জিকিরাৎকার করতে করতে এক সপ্তাহ মিলিত হয়ে গেছে এখন এটি ইনি আল্লাহ উনি আল্লাহ সেই কথা জাকারিয়া নিয়ে। দ্বিতীয় খন্ডে সূচিপত্রে যাবেন হজরত গঙ্গুহির একটি চিঠি এই নামে একটা অধ্যায় দেখবেন ওইটা খুঁজে পড়বেন ওই পিঠায় একদম নিচে লেখা আছে प्रथम लेखा के बेजहान आश्रय स्थल दो लास्टर पेस्टारे शेषे दिखे आल्ला छाय पृथ्वी तुम्हारे छाय माना आल्ला पृथ्वी से छायल्ला तुम्हें जा তুমি আমি আমি আল্লাহ বানিয়ে দিচ্ছে এক সপ্তাহে পরিণত করছে এমন অবস্থাটা হয় যে পরবর্তীতে আর বিচ্ছিন্ন করার মতো কোনো কিছুই থাকে না আল্লাহ সুহানো এটা হচ্ছে ওদের মুখের কথা হচ্ছে ওদের মুখের কথা ওরা ধ্বংস হয়ে যাক আল্লাহ তালা ওদেরকে যেখানেই পাবেন সেখানে আল্লাহ তালা ওদেরকে করবেন আল্লাহ বলছে ইত্তা আকবা কেন এই কাজগুলো করছে আল্লাহর সাথে অংশীদার কেন সাব্যস্ত করছে আল্লাহ করছে আল্লাহ করছে করছে। কেন আরামকে হালালে পরিণত করছে আল্লাহ বলছেন যে তারা তাদের বীর পুরোহিতদেরকে তারা তাদের আলেমুলামাদেরকে তারা তাদের নেতা নেত্রীদেরকে রব হিসাবে মেনে নিয়েছে ইচ্ছা সাধু আহবা আহম তারা তাদের তারা তাদেরকে রবের স্থানে দিয়েছে বলছেন আমি তাদেরকে এক আল্লাহ রেবাদত করার জন্য আদেশ করেছিলাম সাথে এক আল্লাহর এবাদত করার জন্য আদেশ করেছিলাম কোন আল্লাহ ছাড়া কোন সত্য ইরাহ নেই আল্লাহ পবিত্র সকল প্রকার অংশীদারিত্ব থেকে পরে রায়তাল্লাহ বলছেন যে কেন তারা এই কাজটা করে কেন তারা তাদের পীর পুরোহিতদেরকে রব হিসাবে সাব্যস্ত করে কেন করে রব হিসাবে সাব্যস্ত করে কিন্তু কেন করে আপনারা অনেক দূর থেকে এখানে এসেছেন কেন এসেছেন কারণ আছে না সারা মাস চাকরি করেন কেন করেন পয়সা মেয়ে ছাড়া চলবে না তাই না পয়সার জন্য করছেন কেন এসেছেন একটা কারণ এসেছেন কেন তারা তাদের পীর পুরো তারা তাদের এই মুখের কথা দিয়ে মুখের এই ফুটকার দিয়ে আল্লাহ দেওয়া আলো ইসলামের আলো কোরআনের আলো এইটাকে একদম বন্ধ করে দিতে চায় নিভিয়ে দিতে চায় দেখেন না হজরতলামা ইকর বক্তব্য কোরআন বিরুদ্ধে এবং সেটাকে নিয়ে তারা মাঠে ময়দানে সর্বত্র প্রচার চালাচ্ছে মিছিল করছে মিটিং করছে সব কিছু করছে কেন যাতে করে কোরআনের এই আদেশ রহিত হয়ে যায় তাদের আদেশ এই দুনিয়াতে বলবৎ থাকে মাধাবকে নিয়ে যাদের আন্দোলন তাদের আন্দোলনটা কেন যাতে করে মাঝাব দিকে থাকে সুননা দেবে যায় আল্লাহ বলছেন ইউরিদুন আলিউ নুর আল্লাহ তাদের একটাই উদ্দেশ্য যে আল্লাহ নূরটা যাতে বন্ধ হয়ে যায় আল্লাহ নূর যাতে নির্বাপিত হয়ে যায় মুখের কথা আল্লাহ বলছেন আল্লাহ প্রজলিত করবেন যদিও এই সমস্ত কাফেররা অপছন্দ করে আল্লাহ যদিও এই সমস্ত কাপেররা অপছন্দ করে কিন্তু আল্লাহ তালা তার আলোকে জ্বালিয়ে দিবেন তার আলোই যে যোগছে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ চুর্দিক থেকে চতুর্মুখী ষড়যন্ত্রের পরেও আল্লাহ তোহান ও তার কোরআনের আলো একটু করে জ্বালিয়ে দিচ্ছেন ইমানের আলো একটু করেছেন আল্লাহ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই দেশে আল্লাহ তা ইনশাল্লাহ পরিষ্ঠিত হবে কেউ রুখতে পারবে না আল্লাহ পরিপূর্ণতায় নিয়ে আসবেন এইভাবে এক এক পার করে এগিয়ে যাবে কেউ রুখতে পারবে না এই রুখার সাধ্য কারণেই আল্লাহ পরিপূর্ণতায় নিয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা আমাদের জীবদ্দশায় ইনশাল্লাহ দেখতে পাবো আল্লাহ যখন আমাদেরকে সেই পর্যন্ত হায়ার দান করেন যাতে আমরা দেখে আল্লাহ আল্লাহ বলছেন বিল হুদা হেদায় সত্য দিন দিয়ে রসুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন আয়াত দিয়ে বোঝা যাচ্ছে যে সত্য দিন নিয়ে কে নবী রসুলগণ আর মিথ্যা দিন নিয়ে আসে কারা পীর পুরোহিত এবং যাতে করে সকল বাপের ধর্মের উপরে বাপের দিনের উপরে আল্লা দিন কে যাতে করে প্রতিষ্ঠিত করা যায় বলিহাল মুর্শিক যখনই কাজটা করতে যাওয়া হবে কাপেররা মুশিকরা এটাকে অপছন্দ করবে এই পুজোর অপছন্দ করছে অন্যরা অপছন্দ করছে আমরা বলছি না তাদেরকে মুশ্রিক আমরা বলছি না তাদেরকে কাপের কিন্তু তারা অপছন্দ করছে আমরা বলছি না তারা মুশ্রিক হয়ে গিয়েছে কিন্তু তারা অপছন্দ করছে আল্লাহ দিনকে আমরা বলছি না ওরা রুবের দাবি করছে কিন্তু ওই জায়গায় তারা বসে আছে ওই জায়গাতে তারা বসে আছে খুব আরামের সাথে তারা ওখানে বসে আছে এই আয়াত যখন অবতীর্ণ হলো আয়াতের প্রেক্ষাপট আয়াত যখন অবতীর্ণ হচ্ছে তখন একজন নও মুসলিম একজন ন মুসলিম শব্দ ইসলাম কবুল করেছেন আর আল্লাহ তালার সাথে সাথে আয়াতটা অবতীর্ণ করেছেন মাত্র ইসলাম কবুল করলেন তিনি ছিলেন ইহুদিদের একজন পন্ডিত ইহুদিদের তিনি একজন পণ্ডিত ছিলেন ইহুদি ধর্ম ভালো লাগলো না তখন ওটাকে চেঞ্জ করে তিনি না ধর্ম গ্রহণ করলেন ওইটাও ভালো লাগছে না খুঁজতে খুঁজতে তিনি ইসলামের আলো পেয়ে গিয়েছেন ইসলাম কবুল করে ফেলেছেন আর এই মুহূর্তে আয়াত অবতীর্ণ হলো যে তারা তাদের পীর পুরোহিত কে আলমুলকে তারা তাদের নেতা নেত্রীদেরকে রব হিসাবে মেনে নিয়েছে তারা ইহুদি এবং খ্রিস্টানরা তখন এই সাহাবি নিম সাহাবি হাদিবাহ তিনি বলছেন যে ইয়া রসুল আমরা তো আমাদের পীর পুরোহিতদের নেতা নেত্রীদের এবাদত করতাম না আমরা তো তাদের এবাদত করতাম না রসুল সাল্লাম আমরা তো তাদের এবাদত করতাম না আমি খ্রিস্টান ছিলাম আমি হিন্দু ছিলাম কিন্তু আমি তো তাদের পুরোহিত তার উত্তরে তাকে বলছেন তোমাদের আলেমরা তোমাদেরকে যেটা হালাল বলতো তোমরা সেটাকে মেনে না বলতো যে হ্যাঁ সেটাই তো মানতাম তোমাদের আলেমরা যেটাকে হারাম বলতো তোমরা সেটাকে মানতেনা হ্যাঁ আমরা সেটাকেই তো মানতাম ওনারা ওনাদের কি বিষয়কে আমরা এটাই হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া ছোট্ট একটা বিষয় মানুষকে মুশ্রিক বানিয়ে দেয় ছোট্ট একটি বিষয় মানুষকে অগ্নি পুজো বানিয়ে দেয় ছোট্ট একটা বিষয় মানুষকে মূর্তি বানিয়ে দেয় ছোট্ট একটা বিষয় মানুষকে কাপের বানিয়ে দেয় বেদিন বানিয়ে দেয় বেঈমান বানিয়ে দেয় শুধুমাত্র হারামার হালালের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা এই উম্মাদ হেফাজত করেন সকল প্রকার গায়ের থেকে গায়ুল্লাহার পূজা করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে ভাবে দিন মানার তৌফিক দান করেন আল্লাহ বলছেন আওয়ালামি এক তাদের জন্য কি এটা যথেষ্ট নয় আল্লাহ আলেটার কিতাব আমি তাদের জন্য যে কিতাব আপনার উপরে অবতীর্ণ করেছি এটা কি তাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন আল্লাহ কি অবতীর্ণ করেছেন কোরআন অবতীর্ণ করেছেন কোরআনের সাথে শহীদ সুন্নাকে অবতীর্ণ করেছেন আল্লাহ বলছেন এটা কি তাদের জন্য যথেষ্ট নয় দেখেন না কোরআনা শহীদ সুন্না এই দেশের মুসলিমদের জন্য মানদণ্ড নয় তাদের জন্য আরো দুইটা মানদণ্ড ইসলামের মূল উৎস কি তারা বলবে ইসলামের মূল উৎস হচ্ছে কোরআন হাদিফ এজমা কিয়া এর মধ্যে প্রথম তিনোটাই বাদ শুধু চলে কি এই যে কিতাব আপনার উপর অবতীর্ণ করছে এতটুকুই তাদের জন্য যথেষ্ট নয় এর মধ্যে আল্লাহ দয়া রয়েছে এবং মুমিনদের জন্য মুমিন সম্প্রদায়ের জন্য এর ভিতরে আল্লাহ বিভিন্ন দিয়ে ফিরিয়ে দিচ্ছে এটা হচ্ছে রব আর মারবুবের বিষয় আহ আর বিষয় আল্লাহ আমাদের আইমে বারাকার দান করেন আল্লাহ আমাদের হায়াতে বারাকার দান করেন থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ করেন আল্লাহ মেনে নিয়ে আমরা জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন ইমানের উপর আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন ইসলামের উপর মৃত্যু দান করেন আল্লাহাম